নিজের মতো করবে শাসন আমার বাংলাদেশ চাই অধিকার বললেই দেবে জলু মেরা দেশ নিজের মতো করবে শাসন দেবে জলু মেরা দেশ আইন আদালত তোমার কাছে হলো নিরুদ্দেশ আমার জন্য রাখছো কেন অন্তরে বিদ্বেষ আইন আদালত তোমার কাছে হলো নিরুদ্দেশ আমার জন্য রাখছ কেন বাংলাদেশ কারো একা নয় তো এ দেশ আমার বাংলাদেশ অত্যাচারে করলে কেমন দেশ একে মন দেশ আমার একেমন দেশ একে মন দেশ আমার কেমন দেশ একে মন দেশ আমার কেমন দেশ একে মন দেশ আমার একে অত্যাচার। জনতার ভোট নিয়ে যদি হয়ে থাক সরকার তবে কেন রাজপথে আজ করো বিচার দাবি দাওয়া জনতার একই অধিকার তবে কেন করলেই দাবি করো অত্যাচার জনতার ভোট নিয়ে যদি হয়ে থাকো সরকার তবে কেন রাজপথ করো বিচার মানুষের বেড়ে যাই বিদ্বেষ দমন অত্যাচারে করলে কেমন দেশ একে মন দেশ আমার একেমন দেশ একে মন দেশ আমার কেমন দেশ একে মন দেশ আমার একে মন দেশ একেমন দেশ সমাজ একেমন দেশ ন্যায্য পাওনার অধিকার দেয় দেশের সংবিধান সেই অধিকার চাইলেই দাও কিলচর প্রতিদান এদেশ নিয়ে করবে যাতা বললে অত্যাচার পথে নামলে মামলা হামলা করো মিথ্যাচার ন্যায্য পাওনার অধিকার দেয় দেশের সংবিধান সেই অধিকার চাইলেই দাও ঘুম খুন প্রতিধান এদেশ নিয়ে করবে যাতা তা বললে অত্যাচার পথে নামলে জুলুম হবে শেষ দমন পীড়ন অত্যাচারে গড়লে এমন দেশ একেমন দেশ আমার একে এমন দেশ একেমন দেশ আমার এক এমন দেশ সমার মু সম মুন্দ একে মুন্দে সমার কে মুন্দেস একে মুন্দে সমার কে মুন্দে